কোনো অবস্থান থেকে আমাদের আয়োজন উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে পর্ব ভিত্তিক অনেকগুলো আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছে আজকেও এরি ধারাবাহিকতায় এমন একটি ঘটনা হাদিস থেকে আমরা আলোচনা করতে চাচ্ছি যার মধ্যে রয়েছে চিন্তা চেতনার অনেক খোরাক এবং বাস্তব শিক্ষণীয় বিষয় মত পান ইসলামী বিধান অনুযায়ী চিরতরে নিষিদ্ধ কোনো মুসলিম মতপান করতে পারে না যখন এই যারা আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন তন মধ্যে রয়েছেন ডক্টর এবি এম হিজবুল্লাহুল্লাহ রয়েছেন জাকারিয়া আমরা হাদিচের আলোকে ঘটনাটি প্রথমেই ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে শ্রবণ করি ধন্যবাদ ভাই পরিচালক তো সুল্লাহ সাল্লাহ আসসালামের মৃত্যুর পরে সাহাবাইকরাম রেদ আল্লাহ আলম আজমাইন তাদের মধ্যে বিখ্যাত কয়েকজন সাহাবি আউ বকরাদু এবং উমরাদ সহ কয়েকজন একসাথে বসা ছিলেন তারা আলোচনা করছিলেন যে বড় গুণা কোনটি আলোচনা করতে গিয়ে তাদের মধ্যে মতভেদ লক্ষ্য করা গেলো কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না আবদুল্লাহ ওমরাদলহ বলেন আমি তখন দ্রুত এসে আবদুল্লাহ আমরম আজকে জিজ্ঞাসা করলাম যে বড় বড় সাহাবিরা বসে ওখানে আলোচনা করছেন যে বড় গুণা কোনটি এ নিয়ে তারা সিদ্ধান্ত পৌঁছতে পারছে না আপনার কাছে কি এ ব্যাপারে কোনো আইলেম আসে কিনা তিনি বললেন যে হ্যাঁ সবচেয়ে বড়ো গুণা হচ্ছে মদপান আমি এটা শুনে তাড়াতাড়ি তাদের কাছে গেলাম যে গিয়ে বললাম যে উনি বলছেন সবচেয়ে বড়ো গুণা হচ্ছে মদপান মদপান করা সবচেয়ে বড়ো গুণা তারা সবাই দ্রুত তার কাছে আবার ফিরে আসলো যে বললো যে তাহলে তুমি কী শুনেছি আমাকে বলো তিনি বললেন যে আমি রসল্লা ইসলাম থেকে শুনলাম তিনি বলেছেন যে মদপান হচ্ছে সবচেয়ে বড় গুণা কারণ হচ্ছে মদফান করার কারণে যে একটি ঘটনা ঘটছে রসুল্লাহ সেটা উল্লেখ করেছেন রসুল বলেছেন যে পূর্ববর্তী বনি ইসরায়েলের মধ্যে কোন এক রাজা এক লোককে ধরে এনে বললো তুমি হয়তো মদফান করবে নয়তো তুমি বেবিচার করবে কাউকে হত্যা করবে কয়েকটা তাকে অপশান দেয়া হলো যে এর মধ্যে যে একটা তুমি বেছে নাও অথবা তুমি শুকরের গোস্ত খাবে যে একটা তুমি বেছে নিতে পারো সেই মনেগুলো সবচেয়ে কম হচ্ছে মদফান করা কম গুণা সেইটা মনে করে সে মদফান করল মদফান করার পরে সোল্লা সাল্লাহ আসলাম বলেন যে তিনি বাকি সবগুলি তার মাধ্যমে করতে বাধ্য করা হয়েছে বলেছিলেন যে মদ করবে যে ব্যক্তি তার চল্লিশ অক্ত নামাজ কবুল হবে না আর মদ প্যাটির ভিতরে থাকা অবস্থায় যে ব্যক্তি মারা যাবে সে জানাতে যাবে না তারপর তিনি এ উপরে কঠোরতা আরোপ করলেন এটা হচ্ছে তবরানী বর্ণা এবং হাদিসটি শেখ আলবানী সাহি বলেছেন শহীদারিব এবং সিলিয়াতে আরেকটি বর্ণা আসছে এর সাথে সেই বর্ণনাটি হচ্ছে ওসমান রাজি ল থেকে কয়েকটি বর্ণা আসছে শেখ আলবানী বলেন যে হাদিসটি মহকুফ আল সেখানে এসেছে এরকম যে ওসমান রাজি বলেন পুরবর্তী কোন এক আবেদ এবাদত করত এক মহিলা তাকে নষ্ট করার চিন্তা চিন্তাভাবনা করলো যে তার আবাদত নষ্ট করতে হবে কিভাবে করবে সে তখন তার একটি বাসীকে পাঠালো ওই লোকটাকে ডেকে আনবে আনো কি বলে যে আমার এখানে সাক্ষী হতে হবে আসার পরে এক দরজা এক দরজা করে ভিতরে তাকে প্রবাস করানো হলো এমন ভাবে করানো হলো যে পিছনের দরজা আর খুঁজে পায় তার কষ্ট ব্যাগ পেতে হলো তার শেষ পর্যন্ত সেখানে পৌসার পরে দেখলো যে সেখানে তিনটা জিনিস আছে একটি সুন্দর ছেলে আছে আর এক মটকা মদ আছে এবং সে মহিলা বলল যে হয় তুমি আমার সাথে খারাপ কাজ করবে বেবিচার করবে অথবা মদ ফান করবে অথবা হত্যা করবে তুমি যেকোনো একটি বেছে নাও একথা বলার পরে লোকটি মনে করলো যে এর সবচেয়ে সহজ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মদ ফান করা ছোটান করলো মদ ফান করার পরে তখন সে একে একে অন্য সবগুলি কাজে করে ফেললো হত্যা করলো ব্যিসার করলো অন্যান্য সমস্ত কাজের খারাপ কাজ মূল সেখানে শুধু দর্শক শ্রোতা শুনলেন আপনারা জিয়াকারিয়া সুন্দর সুন্দরভাবে আমাদের সামনে হাদিসের ঘটনাটি উপস্থাপনের জন্য আসলে মদ আমরা এটাকে শুধু মদের মধ্যে সে অবদ্ধ না রেখে আমরা বলতে পারি নেশা জাতীয় দ্রব্য যেটা আসছে মদকে কেন্দ্র করেই আসলে এই বিধান এসেছে। তো আরব দেশের মধ্যে বা তৎকালীন সময়ে মদটা ছিল তাদের আপ্যায়নের একটা বড় উপাদান যে কোনো অনুষ্ঠান বাড়িতে মেহমানদারি সব কিছুতেই মদ পরিবেশন করা হতো এবং এই মদের অনেকগুলো ভালো মানে স্তর ছিল যেমন বর্তমানেও প্রচুর মদ পাওয়া যায় এবং মদের মধ্যে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন তখনও এটা ছিল আর আরবদের মধ্যে এটা একেবারে তাদের ক্ষেত্রেই যেটাকে বলা যায় মদ হওয়া এটা স্বাভাবিক ছিল এই মদের ব্যাপারে হজরত উমর রাজি আল্লাহ তাল আনহর খুবই ইচ্ছা ছিল যে এই ব্যাপারে কোনো বিধান নাজির হোক তো দেখুন আল্লাহ রাবুল আলমিন মদের বিধান করতে গিয়ে হঠাৎ করেই কিন্তু মদ কেমন তিনটি ছিলি ওয়াল তারা মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে কলফি হিমা ইন কেবির প্রাথমিক পর্যায়ে বলা হলো যে এতে অনেক বড় পাপ রয়েছে হ্যাঁ কিছু সামান্য মুনাফা বা লাভ রয়েছে কিন্তু পরক্ষণে আবার বলে দেওয়া হচ্ছে ও ইস মোহুমা আখবরও যতটুকু তার মধ্যে লাভ রয়েছে তার চেয়ে গুণাটা বেশি ক্ষতিটা তো এই আয়াত নাজির হওয়ার পর সাহাবেকরাম রদিউল্লাহ তালু আজমাইনের একটা অংশ মত পান ছেড়ে দিয়েছে কিন্তু তখনও কিছু কিছু সাহাবি রদি আল্লাহ তালান পুরোদমে ছাড়তে পারেননি একবার একটা ঘটনা হলো যে তফসিরের মধ্যে আপনার শাহানে নজুল হিসাবে নজুল হিসাবে বর্ণনা করা হয় যে একবার সাহাবি মতপান করছিলেন এমন সময় সালাতের সময় হয়েছিল সেই সালাতের সময় হওয়ার পর তারা নামাজের মধ্যে মধ্যে ভুল করে ফেলেছিলেন সেই ভুলের কারণে আল্লাপ নাজিল করলেন এটা হলো দ্বিতীয় ধাপ অবস্থায় তোমরা ধাপের নিকটবর্তী হয়েও না কাছেও যেও না কারণ ভুল হতে পারে আলহামদুল জাগায় অন্য কিছু পড়া হতে পারে মানে এগুলি ভুলের কারণে যেও না এই আয়াত নাজির হওয়ার পরও একদল সাহাবি তারাও মত ছেড়ে দিলেন কিন্তু এখনও পুরোপুরি এই মতটা ছাড়া হয়নি এদিকে তোমর আল্লাহ তাল চাচ্ছিলেন যে চূড়ান্ত একটা ফ্যাসলা আসুক সেই চূড়ান্ত ফেসলাটা এলো সুরায় মায়েদার মধ্যে আল্লাহ রাবুল আলমিন সেই মদ এবং জুয়া এবং তার অপকারিতা সম্পর্কে বললেন ইন্নামল খামরুল মহসির মিনা আমল ইসান অপবিত্র এবং শৈতানের এটা আমল ফেসতে নেব শিক্ষণীয় বিষয়ের উপরে আপনি আলোকপাত করুন আলহামদুলিল্লাহ আসলে মদের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় শুক্রিয়া জাজাকাল্লা খেয়ের আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছেন এবং জোনাব ডক্টর জাকারিয়া সাহেব বলছিলেন এই বিষয়ে আসলেই মদ এমন একটা ব্যাপার যা থেকে মানুষের বিরত থাকা একান্ত জরুরি যখনই মানুষ মদ পান করবে তখনই মানুষের আর হিতাহিত জ্ঞান থাকবে না তার বিবেক নষ্ট হয়ে যাবে এ কারণেই আবুদারদিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন লা তাসরাবান্না খামরান ফাইন আসুকুল্লা ফাহেসাদ তোমরা কখনো মদ পান করো নিশ্চয় মদ হচ্ছে পাপের মূল তার মানে যখনই মানুষ মদ পান করবে তখন তার দ্বারা যে কোনো পাপ করেন নেওয়া সহজ হবে কেননা তার তখন আর জ্ঞান নেই সে বিবেক শূন্য আর এই কারণে ক্ষতি করে সেটাই হচ্ছে মদ আর সেটা হারাম অবশ্যই মদ একটা হারাম বস্তু জিনিস দর্শক শ্রোতা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 প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা আপ পুন্প্রচার রাত বারোটা এ বাংলা দেশে পিস বাংলা ডায়ল ডিসেট মিসপন ডক্টর জাকির ইন অফ সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সুন্নাতে অভ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্দর সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন পরবর্তী রহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা বলছিলাম নেশাদার দ্রব্য এমন একটি বস্তু যা মানুষের বিবেককে নষ্ট করে দেয় বলেন্লাম বলেছেন কুল্ল মুস্কেরিন খামর অকুল্লো খামর হার প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হচ্ছে মদ মদ কোনো নির্ধারিত বস্তু নয় প্রত্যেক যে বস্তু মানুষ খেলে মানুষের বিবেকের ক্ষতি হবে সেটাই মদ আর সেটাই হারান এ কারণেই যাবে রাজি আল্লাহ তালাহ আহ বলেন আয়েস রাজিয়াল্লাহ তালা বলেছেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন মাস কারা কফির হুফা হারাম যে বস্তু বেশি খালে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম কোনো বস্তু যদি বেশি খালে দেখা যায় যে বিবেকের ক্ষতি করছে তাহলে তার কমও হারাম অবশ্যই মদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে মদ এমন একটা জিনিস সে সিরিয়ালে সবচেয়ে বড়ো পাপ না হলেও তার মদ একটি আর অবশ্যই মদ একটা ভয়াবহ পাপ কেননা দিয়ে মানুষের সব অন্যায় করা সম্ভব এ কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আবুদারদার জিয়া বলেন मन लम यर्द अल्लाह एक बार पान करे चल्लिस दिन सन्तु हाँ मैं भूल से आर दिन आल्ला खुशी करतेम मारक अपराध हमेशार द्रव्य पाना আমি মনে করি সবচেয়ে বড় গুণা তো ঠিকই আছে এটাকে যদি আমরা ভিন্নভাবে বলি তাহলে হয়তো সময় দর্শকদের বুঝতে কষ্ট হবে না সবচেয়ে বড় কবিরা গুণা সঙ্গে মদের সম্পর্কে যে দুটি ভাষ্য এসেছে হাদিসে অন্য সমস্ত মূল এটা এখান থেকে শুরু অন্য অশ্লীলতা আর যেটি উঠে আসছে হাদিসের থেকে আমার মনে হয় আরেকটি শিক্ষণের দিক হলো কোন বিষয়ে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তারা বয়সে এবং অন্যদিক থেকে বড় হওয়ার পরেও কোন ছিলেন এবং সাহাবিদের ভিতরে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব ছিলেন নেতৃস্থানীয় ছিলেন তারপরেও তারা এই বিষয়টি নিয়ে আরেকজন সাহাবির কাছে গেছেন যারা দুনিয়া বিজে নি হোক আমার সাথে ছোট ব্যক্তির কাছে গেলেও যদি আমি সহি তার স্মরণাপন্ন হওয়ার দারুণ একটা শিক্ষায় বন্ধুদের একটা বিষয় আপনি আলোকপাত করলেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ যে হাজিটি আমরা আলোচনা করছি এবং আল্লাহ মদ হারাম করেছিলেন মদ তখনও হারাম ছিল হলে এই জিনিসটার ঘটনা আসতো না এটা আমরা একটা শিক্ষা পাই দ্বিতীয় শিক্ষা আমরা পাই যে সময় যারা ভালো মানুষ তাদেরকে পদ করার জন্য কিছু লোক লেগে থাকে যারা খারাপ মানুষ তাদের দ্বারা প্রতারিত না হয়ে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করা উচিত তৃতীয় যে শিক্ষা আমরা পাই যে একজন আবেদ বা একজন আলেম বা একজন জাহেদকারী সে সাবধান হওয়া উচিত যে কেউ ডাকলেই তারা ডাকে সারা দিবে না এমন হওয়া দরকার ছিল যদি সে ভালো মানুষের হয়তো মৃত্যু তার জন্য বেশি ভালো ছিল এই সবগুলি করাচ্ছে কারণ সে সবগুলি অন্যায় সবগুলি এরপর করে পড়ছে তার ওইটা বেশি ভালো ছিল না আরেকটা জিনিস হচ্ছে যে কেন হারাম করা আমি সেদিকে একটু আলোক করতে দেখুন ইসলামের শরীয়তে আসছে পাঁচটি জিনিসকে মৌলিক ভাবে ইসলামের শরীয়তে হচ্ছে পাঁচটি জিনিস রক্ষা করা একটি হচ্ছে বিবেক একটি হচ্ছে প্রাণ একটি হচ্ছে সম্পদ একটি হচ্ছে মানুষের ইজ্জত আব্রু ইজ আব্রু রক্ষা আর একটি হচ্ছে দিন রক্ষা এই পাঁচটি জিনিস রক্ষা করার জন্য আসছে মদ খাওয়ার কারণে আস্তে আস্তে সবগুলি শেষ করে ফেলতে পারে প্রথম জিনিসটা হচ্ছে প্রথম ধ্বংস করা তার বিবেককে আজকে সমাজের যে অস্থিরতা এই অস্থিরতার মূলে যে সমস্ত পয়েন্ট রয়েছে এর ভিতরে অন্যতম মদ এবং এই মদ বা নেশাজাতীয় দ্রব্যের ফলে সমাজে অস্থিরতা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাবা পর্যন্ত সন্তানের কাছে নিরাপদ থাকতে পারে সমাজ সমাজ এখন নৈতিক অবক্ষয় একেবারে অতল তলে তলিয়ে যাচ্ছে এই সমস্ত মা হত্যা করে বাবাকে হত্যা করছে টাকা নেওয়ার জন্য সব মূল্য দেখা আমাদের আমরা অভাব সমন্বিত না চিনতে পেরেই আমরা একটা মনে করি যে এটা বৈধ কিন্তু আসলে এমন একটা জিনিস আছে যেটা আসলে মব কিন্তু আমরা বুঝতে পারি না আবু মসা আসারির বলেন রাসুল সাল্লিশাল্লাম বলেছেন আমরা সবাই বলছি ফ্যান্সিডিল মদ আমরা সবাই বলছি গাঁজা মদ আমরা সবাই বলছি কিন্তু আমাদের মাঝে আরো এমন তরল বস্তু আছে বা কিছু বস্তু আছে যেটা আমরা খাচ্ছি ভক্ষণ করছি পান করছি অবশ্যই সেটা খুঁজে বের করতে হবে সেগুলি কতটুকু ক্ষতিকর এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন সেটা হচ্ছে যে বাজারে এখন অনেক কোমল পানীয় পাওয়া যাচ্ছে যা সরাসরি মদ না হলেও আজকে কালকে পান করতে করতে একদিন মদ পানের দিকেই ওই পানকারীকে তিন শ্রেণীর মানুষ আছে ওদের প্রতি হারাম করে দিয়েছেন আমরা গুরুত্বপূর্ণ বাক্য হিসেবে পরের দুটা বলে রাখতে পারি পরের আল্লাহ রসুল বলেছেন ওয়ালে কলে হে পিতা মাতার অবাধ্য চলে যারা তারা জাহান নামে যাবে তারপরে তিনি বলেছেন আর দায়ুস যে সেও জাহার নামে যাবে তার জন্য জানা থারাম যে তার বাড়িতে আমরা বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে কত মারাত্মক আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ শুনলাম মদ বা নেশা দ্রব্যের শারীরিক ক্ষতিটাও কিন্তু আমাদের ডাক্তাররা মেডিকেল সায়েন্স বের করে দিয়ে আর ধর্মীয় দিক থেকে আমাদের যে বিষয়গুলো আসছে সেগুলো আপনারা চমৎকারভাবে উপস্থাপন করেছেন এখন প্রশ্ন হলো যে যারা এই কাজে মানে লেগে আছেন এগুলো করে তারা যদি এখন বলেন হায় হায় তাহলে আমার জীবনটা কি হবে আমার এখন করণীয় কি আমি এখন কিভাবে এর থেকে বেরিয়ে আসবো তে এই জন্য আমরা বলবো যে আপনি ভয় পাবেন না আপনি নিরাশা হবেন যে অশুভ পরিণতি সে সম্পর্কে আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমরা এ ধরনের পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমল্ আসসালাম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 পিস টিভি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা